بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضللا ومن يذلل فلا هاديلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد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 وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَمِنْهُ ثَمَّنِجَ رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۖ إِنَّ اللَّهَ كَانَ عليكم رحيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق ثقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يسلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> يا بني إنها إن تكمث قال حبة من خردل او تَكُونُ فِي صَخْرَةٍ او فِي السَّمَاوَاتِ او فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن الموكر واصبر على ما صابك إن ذلك من عزم الأمور عن نبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان إن قتع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق به المؤمن إِنَّا مِمَّا يُلْحَقُ بِهِ الْمُؤْمِنُ بَعْدَ مَوْتِهِ مِنْ حَسَنَاتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَ وَالَدًا صَالِحًا تَرَكَهُ أو, أو بيتًا لإبن السبيل بناه أو مسجدًا بناه أو مصحفًا ورثه أو أنهارًا أجراه أو صدقةً يخرجه من ماله يخرجه من ماله في حياته وفي صحته إلحق من بعد موته رواه ابن ماجه بإسناد صحيح وعن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة إلى آخر الحديث رواه البخاري ومسلم ওখ আফালসাল্লা আলী আসাল্লাম উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ প্রশংসা মোহান রবুল্লা আহ আলমিনের জন্য যার অশেষ মেহরবাহিনীতে অশেষ কৃপায় আল্লাহ রব আল আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে এসে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা মস্তিদেশ এসে সালাত আদায় করতে পারছি এবং খুদ্া বলা ও শুনতে পারছি আল্লাহ যিনি আমাকে আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে সুক্রিয়া সেন বলি আলহামদুলিল্লাহ শুরুতেই মুক্তির দূতালামের প্রতিবার সাল্লিসাল্লামের একটি অভ্যাস ছিল আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এই আয়াতগুলো রসুলসাল্লাহ্লাম নিজেও পড়তেন এবং মানুষকে আহ্বান জানাতেন এখন পর্যন্ত মক্কা মদিনাসহ যারা খোদ্েন বড় বড় আলেম তখন ওনারা এই কথাটা বলেন হু সি কুমাকু আমি নিজেকে সহ আমি আপনাদেরকে ওসিহত করছি এই মর্মে যে আপনারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করুন সর্বদয় ভয় করুন যখন আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করবেন তখন আপনার দ্বারাতে চুরি টাকাতি হবে না যখন আল্লাহকে আপনি ভয় করবেন তখন চেয়ারে বসে অফিসে বসে तक अपनी घूष खाने ना अल्लाह रब्बुल आलमीन के तक अजान समय कम्बल जड़िए घुम्बा जन आज अल्लाह रबुल रब आलमीन के भय कर जो खराब पथ आम जार मध्य सूद आ चूरी आरामी आगे से सब छाड़तेबें शुद्म जो आल्ला भय करें आल्ला जनर निजेके सहन सबाई केल्ला अल्लाह भीति अर्जन कर तौफिक दान करें খুদ্বা সাধারণত সংক্ষিপ্ত সময়েই হয়ে থাকে কিন্তু এই সংক্ষিপ্ত সময়টাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কারণ ইসলামের বাণী প্রচারের এবং ইসলামের কথা বলার কথাগুলো বলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা তা হল খুতবা সুতরাং এই খুদ্বার মধ্যে খতিব সাহেবরা যে যতটুকু কথা বলার চেষ্টা করেন যদি সহিভাবে সে কথাগুলো বলে থাকেন তাহলে আপনারা সেটা গ্রহণ করবেন এবং গ্রহণ করাটাই আপনাদের জন্য উত্তম হবে কল্যাণ করা হবে সেটা দুনিয়াতে এবং আখেরাতে ইনশা আল্লাহ আজকে যে বিষয়ে কথা বলব তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে ওয়ালাদ সওয়ালেহ সৎ সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন আপনি আপনার সন্তানকে তথা আমি আমার সন্তানকে কিভাবে সৎ সন্তান হিসাবে ভালো সন্তান হিসাবে গড়ে তুলতে পারে সে বিষয়ে কথা বলবো ইনশা আল্লাহ খুদবাই আগে আসার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকবার হাদিস শুনেছেন ওই দরজাই ফেরেস্তা দাঁড়িয়ে আছে দরজায় ফেরেস্তা দাঁড়িয়ে আছে ছিল আপনার নামগুলো লিখিবদ্ধ করা হয়েছে যখন আপনি এখানে ঢুকেছেন কিন্তু এখন যারা ঢুকলেন খুদবাতে খতিব সাহেব উঠার পরে তাদের কিন্তু আর নামটা লেখা হবে না এর অর্থ এটা নয় আপনার হয়ে যাচ্ছে তাই না পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিটা হাজনের পরে এইভাবে দোয়া করছে যদি কমও হয় তাহলে শুধুমাত্র মক্কাতে আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন মিনিমাম পনেরো লক্ষ মানুষ তালাত আদায় করেছে শুধু মক্কাতে যদি কমও হয় তাহলে সাত লক্ষ মানুষ তালাত আদায় করেছে মদিনার মসজিদে আজানের পরে তারা ঈদু আসভায় করেছে মর্যাদা বাড়ানো আল্লাহ নিজেই শিখে দিয়েছেন সেই দোয়ার জন্য অথচ সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী আসসাল্লাম তার নিজে মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকুর গুজারি কৃতজ্ঞ বান্দা হিসাবে জানানোর জন্য ছিলেন যে রাসম সাল্লাহ আলি সাল্লাম কোথায় মন বুঝি হারিয়ে গেছেন বা চলে গেছেন সম্ভবত অন্য কোন স্ত্রীর ঘরে উনি গেছেন এই জন্য উনি বিছানায় ছিলেন এইভাবে তালাশ করছিলেন যে আছে কিনা তো হঠাৎ খুঁজতে খুঁজতে রাসুল সাল্লী গাছালামের শেষ দা কপাল মোবারক হাতের উপর পড়ে তখন থেকে চিন্তা করছেন কিছু ক্ষমা করে দেওয়া হয়েছে সর্বপ্রথম জন্নাথের মধ্যে প্রবেশ করবেন আর উনি তো একমাত্র ব্যক্তি পৃথিবীর মধ্যে উনি আদমের সন্তানের মধ্যে তো একমাত্র ব্যক্তি জিনীর যার সুপারিশ জন্নাতে প্রবেশ করতে পারবে না আপনার জন্য ঘোষণা করেছেন আপনার আগের গুণা পিছের গুণা সব ক্ষমা করে দেওয়া হয়েছে এটা কি ঠিক নয় তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনি কি প্রথম ব্যক্তি নন যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন বললেন যে হ্যাঁ আমি সর্বপ্রথম মানুষের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করবো এটাকে ঠিক নয় যে কিয়ামতের দিন কোন দরবেষ্ট দূরের কথা কোনো পীর আউলিয়া গজব কুতুব যেগুলো আছে সেগুলো তো দূরের কথা কোনো নবীর যেই দিন স্থান হবে না সেই দিন আপনি সব উন্নতের জন্য আপনি সাফাত করবেন সেটাকে ঠিক নয় যে ঠিক আছে আচ্ছা আশা তুমি কি চাও না যে আমি আল্লাহর শুকুর গুজারি এবং আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশকারী মান্দা হব। রাসুল সাল্লাহ আলিকু আসাল্লাম নিজে দোয়া করতেন আল্লাহ জালনি আল্লাহ স্পষ্ট লশি উনি বলছেন যে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে অধিক শুকুর গুজারকারী অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী বান্ধাদের অন্তর্ভুক্ত করো খান পুরো দুনিয়ার মানুষ যদি সুক্রিয় আদায় করে তাহলে রসম সাল্লাহ আদায় করেছিলেন তার সমান কি হতে পারে না কিন্তু দেখেন তারপরেও উনি নিজেকে কি বলতেন যে লালকা সাক্ষা রা হে আল্লাহ তুমি আমাকে শুকর পুজারী মান্দাদের অন্তর্ভুক্ত করো শুকর পুজারী মান্দাদের অন্তর্ভুক্ত করো এই বলে উনি দোয়া করতেন আমি আপনি কোথায় আল্লাহ আমি যেন অনেক বেশি তোমাকে স্মরণ করতে পারি বেশি যেন জিকির করতে পারি তোমাকে তুমি আমার ওই দলের অন্তর্ভুক্ত করেন বলুন তো ওনার দলে কেউ আছে কেউ নাই উনি একাই অথচ উনি যদি এমন হয়ে থাকেন আমি আপনি কোথায় সুতরাং জমার দিন এখান থেকে কিছু কোড়ানোর দিন আপনারা এই দিনকে মূল্যায়ন করবেন এই বেশি এই দিন বেশি বেশি দোয়া করবেন এবং ফতিব সাহেব যেটা বলে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাড়িতে মসজিদের শুনবেন মসজিদেই রেটে চলে যাবেন এটা তেমন ফায়দা নেই সম্মানিত মুসল্লিবৃন্দ আমি যেটা বলছিলাম তা হল আমি আমার সন্তানকে কিভাবে সৎ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি আল্লাহ রব্বুল আল আমিন একটি কোরআনের মধ্যে একটি সুরা আছে সেই সোরার নাম হচ্ছে সুরা লোকমান লুকমান আলহ ইসালামের বিষয়ে যতটুকু জানা যায় অবশ্যই উনি একজন নবী ছিলেন না এবং উনার বাবা অথবা উনার ছেলেও নবী ছিলেন না এতটুকু পর্যন্ত জানা যায় অথচ তার নামে একটি সুরাই নাজিল হয়েছে আর এমন কি উপদেশ উনি সন্তানকে দিয়েছিলেন যে উপদেশগুলো হু হু মধ্যে মধ্যে সুরালুকমানের মধ্যে একুশ পাড়ায় দশ নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একবারে তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে এসেছে এবং দেখবেন যে এমন কি ব্যক্তি উনি এমন কি গুণ তার মধ্যে ছিল সেই সন্তানকে কি উপদেশই বা দিয়েছিলেন যে উপদেশের কারণে আল্লা রব্বুল আলমী সেটা কোরআনুল কারিমের মধ্যে দিয়েছিলেন যেন তারা পুরো দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত এটা জানতে পারে এবং বুঝতে পারে আল্লাহ রবুল আলমেন বলছেন সর্বপ্রথম যে উপদেশ আপনার সন্তানের বেলাতে হবে তা হচ্ছে হে বচ্ছ খবরদার তুমি জন্মে কখনো সিরক না। কখনোই সিরিক করবে না कथाटा घूरिए बोली सर्वप्रथम शिक्षा ता लो ता शिक्षा सर्वप्रथम आल्ला चिनबें आल्ला कैमन आल्ला रब्बुल आलमीन के सृष्टि कर आल्ला रब्बुल आलमीन के रिजिक दें खेते दिले खेते पाई शिक्षा ताके शिक्षा देवाते अच्छा बोल तो अपन सतान बाघ के भय तोदिन से प्राणी हिंस्र प्राणी हाईना सब चे बी हिंस्र प्राणी से जखनी दे देखे एमक बर पता से छबीर ता भय क्यों भयें तो गल्पनी गल्प कर আপনার স্ত্রী গল্প করেছে আপনার সন্তানের কাছে এখান থেকে সে জানতে পেরেছে আপনার বাঘ একটা যখন তখন মানুষকে খেয়ে ফেলে আমরা কি প্র্যাক্টিক্যাল মানুষকে দেখতে পাই না যে বাঘ মানুষকে খেয়ে ফেলছে এল্লা মশাল হয়তো এখানে কোনো মুসল্লি নাই কিন্তু তারপরেও আমরা বাঘকে ভয় করি কেন শুধুমাত্র মানুষের কাছে শুনে শুনে তো আপনি আপনার সন্তানের কাছে এমন কিছু গল্প শোনাবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে ওনাকে যে ভয় করতে হয় উনি আমাদের সবকিছু দেখেন যদি কোনো খারাপ কাজ করতে যাই যদি আমার পকেট থেকে বাবার পকেট থেকে আমি দুই টাকা চুরি করি তাহলে কেউ যদি না দেখে তাহলে আল্লাহ দেখতে পান এই কথাগুলো রবীন্দ্র শিক্ষা যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান আইএ বি অথবা পিএইচডি হোল্ডার করে অথবা বিচারপতি করে অথবা বিসিএস পাশ করে বড় একটা অফিসার করে অথবা সচিবালয়ের बड़ सचिव पदम करप मूल्यान करते नम्बर से प्रथम टे लुकमान अल इलाम सन्तान के बोले हे हमार hey, बच्छ खबरदार तुम्हें अल्लाहर साथ ইন্নাসীর কাল আলমুনা দুনিয়ার সবচেয়ে বড় পাপ এবং দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় জুলুম হল শিরিপ हमारा मानुषर मानुषर परस्पर परस्पर साथ दुकानदार जुलुम करी दुकानदार कस्टमारे जुलुम करे अपनार जमी पास आपनार ऊपर जुलुम करते आपनार जमी जार पास आपनी तरह जुलुम करतेमनी गाली गुलूम करते जिन्हें प्रतिबी आर्थे कष्ट दिए ताको जुलूम करते विभिन्न किस जुलुम है कंतु जख जुलूम था आल्ला दुनिया सब चाहिए क्या बड़ जुलूम है ना इटा জুলুম তো বুঝেন সবাই বুঝে কিন্তু আমরা অনেকেই করে বসে জুলুম কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন এই জুলুমটা হয় অবশ্যই এটা বড় জুলুম সেই জন্য আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব্বুল আলমিন বললেন মুমিনদের পরিচয় দিতে গিয়ে যে আমি সেট সম্পর্কে আলোচনা করবো না অবশ্যই যে গুণাবুলি বলতে গিয়ে বলছেন যে যারা ইমানের সাথে শির্কের সংমিশ্রণ ঘটা নাই ওলাম মেদ এবং তারা জুলুম করে না ইমানের সাথে ইমানের সাথে তারা জুলুম করে না সাহাবি গন্ডি আল্লাহবাহ জিজ্ঞাসা করলেন্লাহ আমরা তো যখন তখন জুলুম করে বসি আমরা তো যখন তখন জুলুম করে বসি আমরা কিভাবে না এই খবরদার দুই নম্বরই করবেন না কখনো খবরদার জুলুম করবেন না শির কালাজ সবচেয়ে বড় জুলুম হচ্ছে বড় অত্যাচার হচ্ছে আল্লাহর সাথে সিরিক করা সুতরাং মনে রাখবেন কখনোই আপনার সন্তানকে যেন শেখ না করে এই আদেশ দেবেন আল্লাহ রাসুল সম্পর্কে তাদেরকে ধারণা দেবেন রসুল সাল্লিক কিসার তৈরি থেকে এসেছিলেন উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কার প্যাট থেকে এসেছিলেন এবং কাদের মাধ্যমে দুনিয়াতে এসেছিলেন উনি এসে দুনিয়াতে কি করেছেন ছোট ছোট কাল থেকে যখন তাকে শেখাবেন আপনার সন্তান শিক্ষিত হওয়ার পরে সে বলবে না যে আমাদের নবী হলেন নোরের তৈরি এই কথা বলবে না কারণ সে যখন জানবে যে আমার থেকে কোন সন্তান যদি জন্ম হয় সে যদি মাটির হয়ে থাকে আব্দুল্লাহ এবং আমিনার পৃষ্ঠ থেকে যদি এক সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেও মাটির তৈরি হবে সে আপনার সন্তান ঠিকই জানবে সে কখনো বলবে না যে উনি হলেন নূরের তৈরি সে মাটির তৈরি এটাই বলবে এটা হচ্ছে বিষয় সেই জন্য এই সমস্ত বিষয়গুলো বলবেন কখনো আপনাকে সন্তানকে শিখিয়ে দিবেন যে বাবা বলতো আল্লাহ কোথায় আপনার সন্তান ছাড়াই নির্দিষ্টের বিশেষ জ্ঞান এটা হচ্ছে জন্মগ্রহণ করেছে সে সাথে সাথে উত্তর দিবে আপনি অথচ তো কোনোদিন কাউকে শিখাননি ওকে শিখাননি শিখানোর ছাড়াই সে জবাব দিবে এইভাবে আঙ্গুল তো বলবে আল্লাহরে আছে সে কথা বলতে জানে না কিন্তু যখনই জিজ্ঞাসা করবেন যে বাবা বলতো আল্লাহ কোথায় তখন বলবে আল্লাহ উপরে আছে যখন এইখান থেকে নিয়ে প্লে নার্সারি শিশু এরপরে হচ্ছে ওয়ান টু ক্লাস থ্রি ফোর ফাইভ ফাইভ যখন পাস করবে তখন বলবে যে না আল্লাহ উপরে না আল্লাহ সব জায়গায় বিরাজমান নাউদ সুতরাং আপনি তখন থেকে শিক্ষা দিন এবং তাকে মুখ দিয়ে বলুন যে না আল্লাহ আর থাকেন আর রহমানু আল্লাহ আরশিস দেওয়া এই ধরনের শিক্ষাগুলো আপনার সন্তানকে দিন আরো অনেক বিষয় আছে যদি আপনার সন্তানকে যদি আপনি এই শিক্ষাগুলো দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন ব্রেনে তাহলে ইনশাল্লাহ দেখবেন ওই সন্তানই আপনার সংস্কার করবে আপনাকে সংশোধন করে দেবে বাবা তোমার গলায় তাবিজ কেন সরাসরি বলবে যে তখন পরবর্তী যখন সন্তান হবে আপনার তখন ওই সন্তানের ওই আতুর ঘরে দেখবে যে গাছ টাঙ্গানো আছে সুতা দিয়ে দেখবে যে হাসি আছে ওখানে দেখবে যে হাড় আছে ওই সন্তান গিয়ে গিয়ে ছোট যখন ক্লাস হাড় কিছো এখানে এই লোহা কীর জন্য রেখেছ এই গাছ এখানে টাঙ্গালো কেন ওই সন্তান আপনাকে শিক্ষা দিবে তাহলে এটাকে আপনার জন্য ভালো নয় যদিও এটা আপনার জন্য কষ্ট হবে প্রথমত হাই হাই আমি আমার সন্তানকে কি শিখালাম সে দেখি আমাকে শিক্ষা দিচ্ছে আবার এটা হচ্ছে প্রথম লাভ যদি আপনার সন্তানকে তখনই শিক্ষা দিতে পারেন এটা হচ্ছে এক নম্বর শিক্ষা পরেরটা আছেন আল্লাহ রব আলী বলছেন বীর ছোট্ট আয়াতি এই অর্থটা পরে করব। তো পরবর্তীতে আসলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে লুকমান আলীহাসালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল যে সে পরিচয় দিচ্ছে এইভাবে রেখো আল্লাহর কত কিছুর খবর রাখেন তুমি যদি কোথাও গোপনে কোথাও দরজা লাগিয়ে যদি কোনো গুণা করে থাকো পানির তলে ডুব দিয়ে যদি কোনো গুনা করে থাকো যদি ভালো কিছু করে থাকো অথবা খারাপ কিছু করে থাকো তাহলে ইয়া আতিবি হল্লা আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে আসমানের নিচে আসমানের নিচে তথা জমিনের নিচে একবারে নিচে অনেক নিচে তারপরে আসমানের উপরে কোথাও যদি কোন সরিষার দানা পর্যন্ত সরিষার দানা সব পরিমাণ অথবা তার চাইত ছোট কোথাও যদি তুমি অন্ধকার জমিনের মধ্যে যদি পুতে রাখো এবং আকাশের উপরে কোথায় সীমা আছে তা আমরা জানি না এই ধরনের জায়গাতে যদি তোমরা রেখে আসো তাহলে ইয়াতি বিহাল্লা সেটা সবগুলোই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের চোখের সামনে আল্লাহ রব্বুল আলমিনের সামনেই তুমি সব করছো কি উপদেশিন্তা করেছেন আপনি কোনদিন বলেছেন আপনার সন্তানকে এই ধরনের কথা যে যাই কিছু করো কেন তোমার আল্লাহ কিন্তু তোমাকে সবভাবে সর্বদিক থেকে দেখছেন খবরদার তুমি খবরদার এই ধরনের কাজ করতে যেও না যেটা আপনাকে লুকিয়ে করছে আপনার সন্তান তাই না যে কথাটা যেই কাজটা আপনাকে লুকিয়ে করছে আপনি যখন বাড়িতে থাকেন না তখন সে দুপনি একটা চ্যানেল চালু করে দেয় চ্যানেল চালু করে দিয়ে ওটা সে বসে বসে দেখতেছে অথচ আপনি বাড়িতে নাই যখন আপনি এসেছেন চ্যানেল দেখবেন যে চেঞ্জ হয়তো দেখবেন যে পিস টিভি চলতেছে নাহলে কোনো ইসলামিক কোন চ্যানেল যেগুলো আছে সেইগুলো চলতেছে অথবা বিটিভি দিয়ে রাখছে এইগুলো দিয়ে আপনাকে সে ধোকা দিচ্ছে যদি আপনি তাকে এই জ্ঞানটা দিতেন যে বাবা শুধু আমার কাছ থেকে নয় উমর রাজিউল্লাহ তালা আনহু রাস্তায় বেরিয়েছিলেন এই কথাটা সিহাদ এবং দরিফ সম্পর্কে যদিও কেইলো কাল আছে তবে ইবনু তাইমা রহমেলা সর্বশেষ বলেছেন ওই যে দুধের মধ্যে পানি দেওয়ার যে ঘটনাটা আপনারা অনেকেই জানেন কিন্তু আমি তাহকিক করে বলতেছি ইবনু তাইমা রহমা উল্লাহ বলছেন যে ঘটনার সম্পর্কে যদিও কোনো কথা এসেছে তার সনদ সম্পর্কে তবে এতে কোনো সন্দেহ নেই যে এই ঘটনাটা ঘটেছিল হয় কোন যুবতী মহিলার সাথে ঘটেছিল নাহলে কোন যুবক ছেলের সাথে ঘটেছিল যা অমরাজ যে শোন এর মধ্যে পানি দিতে হয় না এই ঘটনা ইবনু তাইমা রহিম উনি ফতুয়া ইবনু তাইমের মধ্যে উনি নিজেই উল্লেখ করছেন উল্লেখ করে এই ঘটনা বলছেন যে যখন উমর তাল আহ বললেন যে যখন তাদের মা বলছে পানি মিশাও আর মেয়ে বলতেছে না পানি মিশাব না উমর নিষেধ করেছেন সে যদি দেখে তাহলে আমাদের খবর আছে মা বলছে উমর কোথায় কোথায় আছে সেই উমর উমর আছে সেই রাজ দরবারে সে খলিফা খেলাপথের আসনে সে সমাসীন সে সেখান থেকে আমাদেরকে কিভাবে দেখবে ওই মেয়ে উত্তর দিয়েছিল যে না মা উমুর দেখবে না এটা ঠিক আছে কিন্তু আমি তুমি সহ যারা যা কিছু আছে সবাই আমরা কোথায় লুকাবো আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টি থেকে সুতরাং আমরা উমর যদি নাও দেখে এই দুধে যদি পানি মিশাই তাহলে আল্লাহ দেখবে এই কথা শুনেই উনি পরবর্তী দিনে তার সঙ্গী তার যুগীকে আসলাম ওনার নাম ছিল ওনার সঙ্গীর সাথে যিনি ছিলেন সে আসলামকে পাঠালেন বললেন যে দেখো কি খবর কেউ আছে কিনা খোঁজ নিয়ে দেখলেন সেই বাড়িতে কোন পুরুষ মানুষ নেই এবং ওই মহিলাটা অর্থাৎ ওই মেয়েটিও ছিল অবিবাহিত তাকে ডাকা হল এবং তার সন্তানদের মধ্যে পেশ করা হলো তার মধ্যে ইবনোমা তথা আব্দুল্লাহ রজিয়াল্লাহ কালাম মনি ছিলেন আব্দুর রহমান ছিলেন এবং আরো অনেকে ছিলেন জিজ্ঞাসা করলেন এই মেয়েকে তোমরা কে বিবাহ করতে যাও তখন আস নামে একজন সন্তান ছিল বিভিন্ন ছিলেন এবং আব্দুল্লাহিন ওমার রজি আল্লাহ তালা আনহর স্ত্রী তখন তালাক প্রাপ্তা ছিলেন তখন উনি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না তখন উনি বললেন যে না বাবা আমি বিয়ে করব না তখন আসেম রাজি আল্লাহ সাথে বিয়ে দেওয়া হল এবং সেই আসেম উনি হলেন সেই ব্যক্তি যার ওরস থেকে জন্ম নিয়েছিল একটি মেয়ে আর ওই মেয়েকে বিবাহ করেছিল উমর আব্দুল আজিজের বাবা অর্থাৎ ওই উমর ইবনে আব্দুল আজিজ এই পৃষ্ঠ থেকেই জন্মগ্রহণ করেছে ওই মেয়ের পৃষ্ঠ থেকে ওই মেয়ে থেকে জন্মগ্রহণ করেছে অর্থাৎ এই মেয়ে যাকে আসেমের নাতি হল উমর ইবন আব্দুল আজিজ যাকে আমরা আজকে পঞ্চম খলিফা বলে থাকি অথচ আমরা বলে থাকি যাই হোক যদি আপনার সন্তানকে যদি আপনি এই ধরনের দিয়ে থাকেন যে না কেন যা কিছু ভালো করো কেন আল্লাহ রবুল তোমাকে সব বসে বসে দেখছে এই জ্ঞান শিক্ষা দিতে হবে আল্লাহ সম্পর্কে ধারণা দিতে হবে এবং পরবর্তী আমরা আসি আল্লাহ রব্বুল আলমিন বললেন যে যেমি সাল তুমি সালাত আদায় করো রসুল সাল্লি আমাদেরকে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে সুন্দর করে আমাদের সাজিয়ে গুছিয়ে বলেছেন যে সন্তানকে কিভাবে আমরা সালাতের নির্দেশ দিব তাই না এটা আমরা জানি রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলছেন মরু আপনার এখন বিশ্বাল যখন তাদের বয়স হবে সাত বছর তখন সেই সন্তানদেরকে আইসার্জি আল্লাহা থেকে বর্ণিতা হাসান হাজিজ এবং অন্য জায়গা থেকে ওপর বলেছেন তখন উনি বললেন যে রাসুল সালাম বললেন যখন সাত বছর হবে তখন তুমি তোমার সন্তানকে সাত বছরের একটা বাচ্চা কত বড়ই হয় বলুন একবারেই ছোট কিন্তু রাসুল সাল আলী বলেছেন এটা উদ্দেশ্য এটা ছোট নয় এটা মূলত বয়স নয় আপনি আপনার সন্তানকে ছোট থেকেই ট্রেনিং দিন সালাতের জন্য আঙ্গুল ধরে যদি বাড়িতে থাকে আঙ্গুল ধরে সন্তানকে হাত ধরে এখানে নিয়ে চলে আসবেন সালাত শিখাবেন যদি সে সালাত নাও শিখে সে যদি মসজিদে থাকে সে মসজিদের পরিবেশটা পেল ওই বাড়ির নমুনা পরিবেশের চাইতে মসজিদের পরিবেশ কি ভালো নয় অবশ্যই ভালো সুতরাং আপনার সন্তানকে নিয়ে আসবেন সে যত ছোটই হোক না কেন যত ছোটই হোক না কেন মসজিদে নবীতে যারা গেছেন আপনারা তারা দেখেছেন যে এক মাস দুই মাসের শিশু নিয়েও বাবারা চলে আসে। নিয়ে এসে সামনে শোয়াই রাখছে শোয়াই রেখে সে সালাতাদাই করছে যখন সে কান্নাকাটি করছে তখন কি করতেছে তখন কোলে নিয়ে সে সালাতাদাই করছে কারণ এটা শোন হুসাইন অথবা উমামা রজিয়াল আসলেন উমামা ছিলেন জৈনবের মেয়ে রাজ্যের বড় মেয়ের নাম হচ্ছে জাইনাব সেই জৈনবের মেয়ের নাম ছিল উমামা ওনাদের একটা দুর্ঘটনা ছিল ওনাদের মানে ফ্যামিলিগত ওই যে আবু আমের সাথে বিবাহ হয়েছিল সে ছিল অমুসলিম সেখান থেকে তাকে নির্যাতন করে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছিল সেই বদর যুদ্ধের কাহিনীর পরে সেই উমামা রাসুল্লাহের কাছে মানুষ হতো তার মেয়েও রাতুল্লাহ জীন আবরাজ আহা উনি হচ্ছিলেন রাতুলামের বাড়িতে সেই উমামা যখন আসলেন তখন রাসুল্লাহ সাল্লাম এইভাবে কোলে তুলে নিলেন এভাবে বগলে তলে নিয়ে হাতে ধরে উনি খুদ্বা দিচ্ছিলেন আজকে যদি আমাদের বাংলাদেশে এভাবে ক্ষুদা দেওয়া হয় তাহলে ইমাম সাহেবের খবর আছে কিন্তু আপনি একটু চিন্তা করেন রসুল সাল্লাহ আলিকাম উনি নিজে করে নিয়ে খুঁদ দিচ্ছেন তাও আবার মসজিদে নববিতে এবং শুধু তাই নয় যখন সালা দিই করছেন তারা ঘুরে বেড়াচ্ছে কাতারের মধ্যে বিভিন্ন জায়গাতে হঠাৎ করে এসে নানার ঘাড়ের উপর বসেছে অথচদাতে আছেন উনি আদরের সাথে উনি ধাক্কা দেননি ফেলে দেননি তাকে বকাবকি করেননি তাকে কেউ কিছু বলেননি এইভাবে নামিয়ে দিয়ে উনি সেজদা থেকে উঠে আবার যখন দাঁড়ালেন তখন আবার উনি কোলে নিয়ে ওইভাবে ওখানে দাঁড়িয়ে উনি মামতি করতেছেন অথচ তার কোলে সন্তান এই দৃশ্যটা দেখতে পাবেন মসজিদে নবমীতে গেলে আপনি আপনার সন্তানকে অথচ একটা সন্তান যদি কেউ আসে কেউ যদি একটা লাইট ভেঙে ফেলে অথবা কোনো কিছু যদি ছেড়ে ফেলে অথবা কেউ যদি ধাক্কা দিয়ে কাউকে ফেলে দেয় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ তোমরা ডিস্টার্ব করতেছ সে চিল্লা চিলি করতেছে কান্নাকান্দি করছে আরে হাজির শোনেননি আপনারা রাসুল সাল্লাহ আলীকু আসাল্লাম বলছেন যদি সন্তানের কান্না শুনতে পাও হেমান সাহেবেরা তাহলে নামাজকে কি করো সংক্ষিপ্ত করো এগুলো কি বাড়ির কান্না বাড়িতে কোথায় বাড়িতে কান্নাগুলি আপনি কিন্তু শুনতে পাবেন সুতরাং এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি যে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ব্যবসায় হিসাব করতেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে দোকানের হিসাব করতেছেন তখন আপনার নামাজ নষ্ট হয় না একটা সন্তানরা ঘুরে বেড়াচ্ছে আপনার নামাজ নষ্ট হয়ে গেল ভুল এই ধরনের চিন্তা চেতনা বাদ দেবেন সন্তানকে মুস্তিদে নিয়ে আসার চেষ্টা করবেন যেখানেই থাকুন না কেন মুস্তিদে নিয়ে যাওয়াবেন এটা এতে তার অভ্যাস হবে তাই না যখন আপনার সন্তানকে ছোট্ট সন্তান এক মাস বয়স দুই মাস বয়স যখন আপনি তার হাতে কিছু দিচ্ছেন ছোট্ট জিনিস নিচ্ছে না নিচ্ছে তখন আপনি কি করবেন যদি বাম হাতে ধরতে চাই তাহলে বাম হাতে দেবেন না এক মাস দুই মাস তিন মাস আপনি ট্রেনিং করেন সে ডান হাতে নেই যখন তার ছয় মাস বয়স তখনই সে এটা শিকা হয়ে গেছে যে বাম হাতে নিতে হয় না ওর কোন বুদ্ধিও নাই কথা বলতেও জানে না আপনি কিছু বললে সে শুনবেও না অর্থাৎ শুনবে কিন্তু বুঝবে না সে এমনিতে ড্যান হাতে বাড়াবে ছোট থেকে অভ্যাস হয়ে গেল ড্যান হাতে সে জিনিস নিবে এবং জিনিস খাবে যখনই জিনিস দিবেন একটা বিস্কুট দেবেন তখন জন্য সেজন্য ডান হাতে ধরে এই ধরনের অভ্যাসগুলো করান মুরবিল মারুফ তুমি সালায়াতের জন্য নির্দেশ দাও দশ সাল্লাহ আলু ইসলামের হাদিসটা বললাম অদ্রীবহু আলাই হাবি আসছেন যখন তো বছর হবে তখন তাকে প্রহার করো এর অর্থ এটা নয় যে লাঠি নিয়ে বসে থাকবেন নামাজ না পড়লে আপনি পিটন দিবেন আপনি তাকে ভয় দেখাবেন রাসিক আসসালাম বলছেন লাঠি খবরদার রেখে দিও না মাঝে মাঝে কাজে লাগিও তার মানে এর অর্থ হচ্ছে দেখা না হয় আপনি এসে দেখছেন আপনার স্ত্রী বসে টিভি দেখছে আপনার ওই লাঠি তখন কাজে লাগাতে হবে তবে মৃদু প্রহার করতে হবে এটা জন্য মনে রাখে এটা কোরআনের ভাষা অদ্রিবহুম আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যে ইন এর থেকেই সে ঠিক হবে গরুর গরুর মতো ভবতার পিটানি দিবেন না কারণ সেও আপনার আদরের একটি জিনিস আপনি তাকে এভাবে পিটন দিবেন কেন আপনার সন্তানকেও এভাবে পিটনিয়ে দেবেন না যেন সেজন্য নিরুৎসাহিত না হয় এটা খেয়াল খেয়াল করবেন তাহলে আপনার সন্তান মানুষ হবে কিন্তু সুসন্তান অথবা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে না সুশিক্ষিত হবে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবেন আপনার সন্তান এমবিএ পাস করবে কিন্তু এমএ পাস করার পরে বাবার বুকে লাথে দিবে এমএি বাস করবে কিন্তু আপনার ভাতকে কোনো কখনো করে দেবে না যখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন যখন আপনি চলাফেরা করতে পারছেন না বেড বিছানাতেই যখন আপনার অবস্থান পেশা পাইখানা বেড বিছানাতেই করতে হয় অথবা ইত্যাদি এই ধরনের কখন পর্যায়ে এসেছে তখন কোনো কামলাকে পাঠাবে তাকে তাকে টাকা দিয়ে তার দিকে কাজ করিয়ে নিবে কিন্তু তার কখনো সময় হবে না এবং সে ঘরে ভাবে নাক ধরে ঘরে প্রবেশ করবে এবং এভাবে চলে আরে তুই নাক ধরেছিস কেন বেআ ছেলে কোথাকার তুই যদি না ওই ঘরে ঢুকে তোর বাবা ওখানে কিভাবে থাকে ঘরের মধ্যে স্যাট হয়ে আছে লাইটগুলো জলে না সেই ব্রিটিচ আমলে লাইটগুলো ওই লাল লাইট ওই লাল লাইট জ্বলতেছে ওই লাইটের মধ্যে আপনি আপনার বাবাকে রেখেছেন আপনার ঘরে যখন ঢুকে তখন ঠুর ঘুরে চারিদিকে আপনি স্প্রে করেছেন সুন্দর করে আমাকে আপ্যায়ন করছেন আমি যখন গেছি আর আপনার বাবা যেভাবে আছে সেটা আপনি একটু লক্ষ্য করেননি এখনো অনেক বাবা আছে এখনো অনেক সন্তান আছে যাদের সন্তান এবং বাবার মধ্যে সম্পর্কে এরকম যে এক ঘরে কোন रेखे दिए अंधकार घुपड़ मध्य वही भाव रेखे आपनी अनेक भलो जैगा क्यूल आपनारोष अर्थात अपनी बाबा के बोलते आपनारोष আপনি আপনার শিক্ষা দিতে পারেননি এই জন্যই এবং সালাদ শিক্ষা দিতে পারেননি মুসখিদে নিয়ে আসতে পারেননি ভালো পরিবেশ তাকে শেখাতে কলেজে পড়িয়েছেন যত টাকা পয়সা অর্জন করেছিলেন ওই পড়ার পিছনে আপনি সব তাকে বিদায় করে দিয়েছেন সব কিছু শেষ করেছেন আজকে যখন বড় হয়েছে ওই স্ট্যাটাসেই চলতেছে আর আপনার স্ট্যাটাস তো পরিবর্তন হয়নি আপনার স্ট্যাটাস তো ওখানেই আছে সুতরাং নির্দেশ দিতে বলো যখন সে স্কুলে যাবে যখন দেখবে তারই এক ক্লাসমেট সে যখন মানুষের গাছ থেকে আম পেড়ে খাচ্ছে আপনার সন্তান কিন্তু পারতেছে না তখন বলবে যে শোন আমার বাবা বলেছে এই মানুষের কাছে আম পারতে হয় না এটা তো তোমার গাছ না তুমি আম পারো কেন অন্যের কাছ থেকে যখন কলম নিচ্ছে অথবা বই নিচ্ছে তাকে না বলেই তখন আপনার সন্তান ওকে বলবে ছোট্ট সন্তান সে বলবে যে তুমি ওর কাছ থেকে কলম নিলে কেন তার অনুমতি ছাড়াই সে তো নাই নিলে কেন এটা নিতে হয় না এটা বোনা হয় সেই তাকে বোঝাবে আল্লাহ রব্বুল আলমিন তাই বলছেন তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে বাবা তুমি ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো এমন কিছু খেলা আছে সমাজে চালু আছে সেই খেলাগুলো খারাপ সে জেনেছে তখন গিয়ে বলতেছে এই খেলা খেলতে হয় না কারণ সে আপনার কাছ থেকে শিখেছে এই খেলা খেলতে হয় না আসলে এই খেলাটা উচিত নয় এটা মানুষের ক্ষতি হয় এটা ব্রেনের ক্ষতি হয় এতে পড়াশোনা নষ্ট হয় ইত্যাদি বর্তমানে তাই কি ব্লু হেল না কি একটা আছে পেপার পত্রিকা আপনারা দেখতেছেন তো যখন আপনারা জানতে পারছেন তো তখন তাকে নিষেধ করতেছে আপনার সন্তানকে যদি এই বিষয়ে গল্প শুনিয়ে দেন তাহলে সে হয়তো বা আরেকজনকে নিষেধ করবে যে খবরদার সেই অঞ্চলে যেও না কারণ সেটা হল মৃত্যুর ফাঁক যে কোনো এক সময় তার মৃত্যু হতে পারে আল্লাহরাবুল আলামিনজন আমাদের সেই সকল জায়গা থেকে হেফাজত করেন আমাদের মুসলিমদেরকে বা মুসলিম সন্তানদেরকে আমিন আমি বলছিলাম এই নির্দেশগুলো দিতে হবে হলো হল ওয়াস বিরালামা সবাক এই অধ্যায়টা অনেক বড় ওয়াস বিশবাক যদি কোন সময় কোনো বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো যদি কোনো বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কোনো কোনোভাবে কষ্ট পাও তাহলে ধৈর্য ধারণ করো যদি তোমার বাবার কোন সমস্যা হয় তাহলে তুমি ধৈর্য ধারণ করো যদি তোমার এক ছন্দে ক্ষুধা লাগে অথবা যদি খাবার না থাকে তাহলে তুমি ধৈর্য ধারণ করো তোমার মা অসুস্থ আজকে রান্না করা হয়নি এই ধরনের কোনো বিপদ যদি আসে বাড়িতে কোনো খাবার নাই তাহলে তুমি ধৈর্য ধারণ করো যদি ধৈর্য ধারণ করো যে কোনো ব্যক্তি আপনি তাকে গল্প শোনাতে পারেন इंजिनियर मास्टर इत्यादि इत्यादि सब गुरु सन्तान खतर लिखा सबा सामने सामने गिखे सहबी होते चाहिए আমি সাহাবি হতে চাই এই কথা যখন শিক্ষক পড়ছে তখন সবাই ক্লাসের মধ্যে হাসির রোল পড়ে গেছে শিক্ষক বলছেন যে থাম এটা আরবি একটা ছোট্ট গল্প অনুবাদ করে বলছে আপনাদেরকে বলছে থাম তুমি কেন হতে চাও সে তখন ব্যাখ্যা দিচ্ছে যে আপনার স্ত্রী কেমন হবে এখান থেকে আপনি পেয়ে যাবেন সে তখন ব্যাখ্যা দিচ্ছে যে আমি যখন ঘুমাই প্রতিদিন ঘুমের সময় আমাকে আমার আম্মা एक जो सहबर गल्पन एक सहबर गल्पान और सहबी बड़ू भलो मानूष ता अनेक बड़ परहेजगार मानुषा कहो मिथ्या कथा बना ताल कथा ता कर सबकि भलोई कर सूतरा सहबी अनेक भलो मानुषिहते चाह तक शिक्षक बोल मान केंदे फेले कथा शुने कथा शुने केंदे फेले जल्लाह अकबर আহাদা আহাদা উম্মুহু জামিল আহাদা উম্মুহু জামিল ওই না তারা ওই না উমা আল্লাহ আকবর এটা কি সুন্দর মায়ের গল্প এটা কি সুন্দর মায়ের গল্প যে কিনা তার সন্তানকে সাহাবিদের গল্প শুনিয়েছে আমরা যখন গল্প শুনাই মিস্টার বিনের আমরা যখন গল্প শুনাই ফজার আমরা যখন গল্প শুনাই বিভিন্ন কৌতুক কাহিনীর আমরা যখন গল্প শুনাই মিথ্যা মূলক কাহিনীর তখন ওই মা তার সন্তানকে গল্প শুনিয়েছে সাহাবির মুদিন আলী ওসমান আব্দুর রহমান বিন আহ তারা কিভাবে দুনিয়াতে লিনাতিপাত করেছেন সেই কাহিনী যখন আপনার সন্তানকে যখন শোনাবেন তখন সে নিশ্চিত অবশ্যই সেও একদিন চাইবে আমিও সাহাবিন হতে চাই সুতরাং আপনার সন্তানকেও যদি আপনি এমনটা করেন তাহলে সেও শিখবে তাই বলছিলাম আলা আলামা যদি কখনো বিপদ আসে তাহলে তাকে ধৈর্য ধরনের উপদেশ ভালো গল্প শোনাতে হবে এবং তাকে বলতে হবে যারা নবী এবং বড় বড় ব্যক্তিরা এসেছিলেন তারা দুনিয়াতে সবাই ভাবে কষ্ট করে গেছেন কষ্টের সময় তারা ধৈর্য ধারণ করেছেন রাসুল সাল্লাহ আরাম বলছেন আমসাল দুনিয়াতে যারা যত ভালো মানুষ এসেছে তারা সবাই কষ্ট दुनिया सबसे भलो मानुरा नबी और रसल उन्हीं मुस्तीबतर शिकार मुस्तीबारे जो परिजितगार है तर तस्तीब ने हठात कर देखें नाम केस कसारिगे हटात कर देखें घर भात नहीं हटात कर देखें सन्तान असुस्थ हठात कर देखें ओर दिक्कत मोबाइल যে মা অসুস্থ মা হাসপাতালে ভর্তি আছে এইভাবে চলবে দেখেন এই গল্পগুলো তাদেরকে শুনাবেন যে ইমামী উনিও জীবনে অনেক কষ্ট করেছেন ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আর দেশে গেছেন সেখান থেকে বের করে দেওয়া হয়েছে উনি কিনারায় দাঁড়িয়ে আর এক দেশে যখন যাচ্ছিলেন তখন কিনারায় দাঁড়িয়ে দোয়া করেছেন হে আল্লাহ আমি জানি আমার দুনিয়া আমার জন্য সম্ভব সংকীর্ণ হয়ে গেছে সুতরাং আমার দুনিয়াতে মনে আর জায়গা নেই সুতরাং তুমি ব্যবস্থা করো বলেছিলেন অর্থাৎ ছিলেন তারপরে উনি দুনিয়া থেকে চলে গেছিলেন আহমাদ ইম্নাইমা রহমান ওনারা জেলখানায় গিয়ে ধারণ করেছেন ওনারা জেলখানায় গিয়েছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক এবং আহমাদ বিন হাম্বোল বড় বড় শিকার হয়েছে সেই সকল সময়ে যাদের সময়ে যারা রাজা বাচ্চা ছিল ওদের চাই রাজা বাচ্চারা অবশ্যই বড় ছিল কিন্তু আজকে ইমাম মাহমুদ বিন হামদলের নাম আছে ওই খলিফার নাম নেই ইমাম আব খানিফার নাম দুনিয়াতে আছে কিন্তু ওই খলিফা ওই রাজা বাচ্চার নাম নেই যাদেরকে নির্যাতন করা হয়েছিল ইমাম ইব্রোমা রহিমা নির্যাতন করা হয়েছিল তিনার নাম এখনো দুনিয়াতে আছে এবং ওনার নাম যখন আমরা বলছি তখনই বলছি রহিমা উল্লাহ কিন্তু ওই সময়ের বাচ্চাদের নাম নাই কেউ তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে না এখনো স্মরণ করে না কিন্তু ইব্রতাইমার নাম ঠিকই দুনিয়াতে থাকবে ইবনু তাইমিয়া ওনার নাম কিন্তু তাইমিয়া নয় তাইমিয়া বলতেছে ইবনু তাইমিয়া অর্থাৎ আহমদ ওনার নাম হচ্ছে আহমাদ আহমদের বাবের নাম হচ্ছে তাইমিয়া তাইমিয়ার নাম আমরা আজকে স্মরণ করতেছি তাই নয় কি সুতরাং আপনার নাম স্মরণ হবে যদি আপনি দুনিয়া থেকে চলে যান বলবে যে অমুকের বেটা অমুক যখনই স্মরণ করা হবে তখনই আপনার নেই হবে ওই হাদিসগুলো তো বলিনি রাসুল সাল্লাহ আলী বলছেন মনসান্নাফিল ইসলাম সুলনাতন হাসানাতন পালু হাসান বললেন কোন ব্যক্তি যদি দিনের মধ্যে ভালো কাজ করে অথবা আরেকটি আসছে মন্দা ইলা হুদান মন্দা ইলা হুদান কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে সেটা আমার ছাত্র হোক না কেন সেটা সমাজের মানুষ হোক না কেন সেটা পাড়ার মানুষ হোক না কেন সেটা আমার সন্তান হোক না কেন সেটা আমার স্ত্রী হোক না কেন যদি আমি তাকে ভালো কথা শোনাই আমার কথার সে যদি হেদায়ত পায় আমার কথার দ্বারাতে সে যদি তামেজ খুলে ফেলে আমার কথার দ্বারাতে যদি টাকনির উপরে যদি কাপড় পরে তাহলে ইনশাল্লাহ সে যতদিন দুনিয়াতে এই আমলটা করবে সে যখন দতদিন পর্যন্ত দুনিয়াতে আমল করবে আপনি সব পেতেই থাকবেন আপনার মরা বাতাসা শর্ত নয় আপনি দুনিয়াতে থাকলে সোয়াব পাবেন মরে যাওয়ার পরে সোয়াব বন্ধ হবে তা কিন্তু নাই এই জন্য প্রত হাদিসটা এটাই পাঠ করেছে আপনার সামনে আমার উস্তাদ শেখ সুলাইমানার রোহাইলি বিখ্যাত বিদ্যান অনেক বড় বিদ্যান শেখা সুলাইমান রোহাইলে উনি একদিন বক্তব্য দিয়ে মসজিদ নবীতে উনি প্রতিদিন আসল পরে বক্তব্য দেন আপনারা যদি যান তাহলে সেখানে দাসতে গিয়ে বসে দেখবেন আরবি ভাষায় যদিও হয় তারপরে কথাগুলো শুনে দেখবেন কত ভালো লাগবে উনি বলতেছেন আল্লি মোহ আফতাল ফাতিহা তুমি তোমার সন্তানকে সুরা ফাতেহা শিক্ষা দাও কেন কেন শিক্ষা দিবেন আপনি আজকে ফজরে পড়েছেন এখনো দুই রেখাত নামাজ পড়েছেন আপনার পড়েননি প্রথমে চার রেখাত অর্থাৎ তখন চার রেখাত এখন পড়েছেন মিনিমাম দুই রেখাত দুই রেখা সালাতে পড়েছেন চার রেখাতে কিন্তু সোরা ফাতেহা পড়েছেন পড়েছেন আপনার বাবা যদি এই সোরাটা আপনাকে শিক্ষা দিত আপনার বাবা মরুক অথবা মাজুক অর্থাৎ আজকে আছে অথবা না এটা শর্ত নাই সোরা ফাতেহা পড়ে আপনি যতটা নেকি অর্জন করেছেন এই সোরা ফাতেহা আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনিও ততটা নিকি পেয়েছেন এটা নয় কেউ না যদি দুই হাজার নেই হয় তোমারও দুই হাজার হবে ওরেরও দুই হাজার হবে আল্লাহ আখবর সুতরাং উনি বলছেন যে তুমি ঘুমের দেওয়া শিক্ষা দাও তুমি তাকে সোরা ইখলা শিক্ষা দাও তুমি তাকে বিভিন্ন অর্জন করবে তুমি কবরে শুয়ে শুয়ে এনেকগুলো তুমি পেতেই থাকবে তাই জন্যই রাসুল সাল আলী সাল্লাম বলছেন আমার খালি ইনসানু ইন কথা ইমসাল্লা তার মধ্যে রয়েছে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল থাকে সৎ সন্তান থাকলেই আপনার আমল বিচ্ছিন্ন হবে না এটা আবার কি কথা বুঝেননি কথা সৎ সন্তান যদি আপনার দুনিয়াতে থাকে তাহলে আপনার আমল বিচ্ছিন্ন হবে না কেন আপনি দান করেননি ও শতাকা দাঁড়িয়ে নাই আপনি ধরেন যে কোনো শিক্ষা দেনি সেটাও নয় কিন্তু সব সন্তান যদি দুনিয়াতে রাখতে পারেন আপনি তো সন্তানের বাবা তাই না অন্তত এটা তো রেখে দিতে পারেন আপনি আপনার সন্তানকে ভালো মাদ্রাসায় পড়িয়েছেন টাকা খরচ করেছেন সে যদি কোন দিন প্রচার করে সে যদি আমল করে যতটা নেকি হবে আপনিও ততটা নেকি পাবেন সেও ততটা নেই মানে হবে তাহলে আপনি যদি আপনার সন্তানকে ছোট্ট কিছু শিক্ষা দেন বাবা বলতো সে শিখে ফেললো দ্বিতীয়বার বলা লাগবে না সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে রাসুল সাল আলী সাল্লাম বলছেন মালিক আল আশাহারি রত আল্লাহ আনহুর হাদিস এবং সহিমের হাদিস লম্বা হাদিস ওখানে বলছেন যে সুবাহ আল্লাহ تملأ الميزان تم سبحان الله الحمد لله تملأ الميزان سبحان الله الحمد لله تملأ ما بين السماوات والارض ما بين السماوات والارض কেউ যদি বলে মুখ দিয়ে বলে الحمد لله মুখ দিয়ে বলেন الحمد لله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন تملأ الميزان মিজানের পাল্লা কেউ যদি বলে সুহানের মধ্যে তার মুখের বাড়ি দিয়ে পবিত্র মুখের বাড়ি দিয়ে পবিত্র বাড়ি উল্লেখ করেছেন এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওইটা বলার কারণে সে নেকিতে পূর্ণ হয়ে যাবে এগুলো সবাই এই হাদিসের নাম মহাদিস রেখেছেন হাদিসুল বিসুল বিডের হাদিস কার্ডের হাদিস আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন না सामने सल्, आसबें से अपराधी अर्थात भलो है जहान नामी चले गथबा जहान नामी कितुदिन थकते ठीक एरक पर्याल्लाबुल आलमीन डबें डेबें तुम्हार की अवस्था আমি কি করব তখন বললেন যে এটা হচ্ছে তুমি যে বলেছিলে এইটারই হচ্ছে সেটার কার্ড এটা হচ্ছে সেটা কার্ড তুমি ওই পল্লাতে গিয়ে রাখো যখন এল্লি অথবা এই কার্ডটা সেই গুনার পাল্লা পাল্লাটা তার ভারী হয়ে যাবে প্রথমে বলছিলাম তাকে তাও শিক্ষা দিতে হবে তাও সেদের মধ্যে আছে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে আগে আগেদা জানাতে হবে আল্লাহ সম্পর্কে তাকে ধারণা দিতে হবে আল্লাহকে যে ভয় করতে হয় এই ধারণাটা দিতে হবে এক নম্বর কথা এবং করা যাবে নাচ সালাদ যে কোনো মূললে তাকে সালাদের জন্য অভ্যস্ত করাতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে তাকে বলতে হবে যে ভালো কাজের নির্দেশ দিতে হয় আর খারাপ কাজ থেকে নিষেধ করতে হয় এ বিষয়ে অনেক কথা কথা এসেছে যেমন ধরেন যে যখনই যখনই আপনি তার রক্তটা এইভাবে যখন গড়ে উঠবে আপনার মতো আপনি যেভাবে তাকে বলেছেন সেভাবে গড়ে তুলেছে যদি এমনটা হয়ে থাকে যদি ওর বাপ পুলিশ হয়ে থাকে তাহলে কিছুদিন পরে এসে বলবে যে বাবা তুমি যে পুলিশের চাকরি করো আমরা তো শুনেছি পুলিশের চাকরি নাকি এরকম তুমি কোন দলে। যদি এরকম হয় তাহলে তোমার বাড়িতে আমি আজ ভাত খাবো না তোমার ভাত খাওয়া আমার জন্য জায়জ না বাবা এক সময় হেদে অবশ্যই বাধ্য যদি জেনে থাকেন যে এই ये चाक्री अथवाजनेस अवश्य गुना आ गक ढातर दू भाइय उठे तथा हल हज तो बड़नेसमैन मानी हिसाब से देखल तो हजे तबसाटा के परिवर्तन कर फेले अल्लाह तरह भलो कर सत्य बड़ तैग अभी आश्चर्य तोटी कोटी टेस्ट व्यवसा সফটওয়্যারের ব্যবসা করে তো সফটওয়্যারের মধ্যে সেখানে আছে দুইটা একটা হলো যে কিনবে তাকে টাকা দিতে হয় কিসের টাকা যে কিনবে তাকেই টাকা দিবে নি আজব জিনিস আমি না এটা যে কিনবে তাকেই টাকা দিতে হয় আবার যে এই কাস্টমারটা দেখিয়ে দিয়েছে তাকেও টাকা দিতে হয় অর্থাৎ স্পষ্ট সুদের সাথে জড়িত এবং হান্ড্রেড পারসেন্ট সুদের সাথে জড়িত নাকি ঘুষের সাথে ঘুষের সাথে জড়িত এবং এর মধ্যে আরো কিছু আছে তখন তারা এটা পরিবর্তন করে নিয়েছে করে নেওয়ার পরে তখন তাদের মুখ থেকে অনেক কিছু বের হচ্ছে যে ভাই এর মধ্যে কত কি আছে মানে ওদের ভাষাটা বলে এর মধ্যে কত কি ঘাপলা আছে এটা শুনেন। তা আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম তারা সবগুলো ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে জানেন তারা হজে গেছে মানুষের কাছে কথা শুনেছে আমাদের কাছে অনেক সময় দিয়েছে যখন তাদের কাছে এগুলো কথাগুলো বলেছি ভাই মান হজ্জারিল্লাহি পালামিয়ার সুফ ওয়ালামিয়ামসুখ রাজা কেমিন কোন ব্যক্তি হস করল হস করার মধ্যে কোন অশ্লীলতা করল না কোন গুণার কাজ করল না স্ত্রী সহবর সাথে সাথে জড়িত হল না বা এই কাজগুলো করল না মানুষের সাথে যে দাল অথবা দ্বন্দ্বে সম্পৃক্ত হলো না সে এইভাবে যখন হসকে কমপ্লিট করেছে সে যখন এইখান থেকে যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন সে যেন ওই নিষ্পাপ শিশুর মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল বলেন তো ভাই আপনি হস করলেন এত বড় নিষ্পাপ আবার আপনি সুদী ব্যবসা করবেন আপনি তো করে আসতেন আসার পথে তখন আপনি নিষ্পাপ শিশু যখন আপনি হস কমপ্লিট করেছেন বাড়িতে ফিরছেন তখন আপনি নিষ্পাপ একজন শিশু যদি এটা বলতেন নিষ্পাপ তাও হতো কিন্তু রাসুলাম কিভাবে উদাহরণ দিলেন খেল করেছেন शुरे से जन्म दिए जन्मर दिन शु तर पाप होते अपनी ओर जाबा बार चालू कर लें ले कि अपनी जावर पथे अने जाारे अपनी एखे थी दस टाक बैर कर दिए गलें चार लाख टाक दिए हज कर दस टाक बिक्री ग হবে। হতেই আপনি যত আমল থাকুক না কেন যদি আপনি মাঝারে কোনো টাকা দেন যদি কবরে কোনো কিছু লক্ষ্য করে যদি আপনি টাকা দেন আর জীবেরি ব্যাপারে কোনো কিছু লক্ষ্য হোক তাই না হোক আপনি কোনো কিছু মান্য করুন আর না করুন আপনি কবরে টাকা দিতে কে বলেছে মুসলিম দায়ী দুনিয়াতে ইউরোপ আমেরিকার মানুষ অনেক জায়গাতে মসজিদ পায় না তাদের বছর বছর চলে যায় তারা জোয়ার ছাড়া তাদাই করতে পারে না আপনার বাংলাদেশ এমন নয় ঢাকা শহর তো মুসলিদের শহর এমন নয় কেন আপনাকে মাথারে পয়সা দিতে হবে আপনি হাজি মানুষ হজ করে এসেছেন তের লক্ষ টাকা দিয়ে মাত্র দুই টাকা দিয়ে আপনি আপনার হজকে বিক্রি করে দেন খবরদার যদি আপনার সন্তানকে যদি আপনি এইভাবে গড়ে তুলতে পারতেন তাহলে আপনার সন্তান আপনাকে শিক্ষা দিত বাবা আমার বাবা এবার হজে গিয়েছিলেন আমি আমার বাবার সাথে ছিলাম যদি আমার বাবা বেদাতি হতো তাহলে এরা তো বিল্লা আলহামদুলিল্লাহ যে আল্লাহ ঈদিকে নেননি যদি আমার বাবা বেদাতি হতো এবং বেদাতি করত যদি পাথর খুঁটত এই করতো সেই করতো অথবা যদি কাবাঘরের সাথে মিশে মিশে যদি কাপড় বাড়িতে নিয়ে আসতো আমি নিষেধ করতাম বাবাকে বাবা এটা করা যায় না নেওয়া যায় না চলেন এতে এমনিতেই হবে বলতাম না অবশ্যই বলতাম আপনার সন্তান যদি হয় এভাবে যদি মদিনা বিশ্ববিদ্যালয়গুলোর সময় পড়ার চান্স অথবা যদি আপনি আপনি যদি সফর সঙ্গী হন তাহলে কি সে কি বলতে পারবেন না আপনি বলবেন আপনার সন্তানকে যদি ভালো শিক্ষাটা দিতেন তাহলে তারপরে হচ্ছে যদি তবে বিপদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন পুরস্কার দেবেন সীমাহীন এবং হিসাব ছাড়া তোমাকে পুরস্কার দিবেন যদি তুমি ধারণ করো যদি তুমি ধৈর্য ধারণ করো আমি আরেকটা হারিস পাঠ করেছিলাম আবহির আল্লাদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল আলী বলছেন মৃত্যুর পরে ওই চিন্তা ছাড়াও আরো কিছু আছে যেগুলো সম্পৃক্ত হয় আপনারা একটু স্মরণ রাখবেন ওটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যেহেতু আপনারা সচেতন মানুষ এই সচেতন অবস্থায় যতদিন সুস্থ আছেন ততদিন আপনারা এইগুলোর সাথে যদি সম্পৃক্ত হন তাহলে কবরে গিয়ে শান্তিতে সুখে বসবাস করতে পারবেন কবরের আজাব থেকে কবরের আগুন থেকে রক্ষা পাবেন যদি এগুলো করে যান এক নাম্বার হচ্ছে এলমান আল্লাহু ওয়া নেশা রাহু এলেম আপনি দুনিয়াতে রাখলেন এবং কোন কাউকে শিক্ষা দিলেন অথবা এলেমটা সরানোর কোন ব্যবস্থা করলেন দারুণ একটা জিনিস সরানোর ব্যবস্থা করলেন নেশা রাহু রাসুলের মুখের বাণী যে এলমটা সরানোর ব্যবস্থা করলেন ওই এলাকার মানুষ হচ্ছে শিখবিদাতে ডুবে আছে আপনি কোনো বই পেলেন বই নিয়ে তাদেরকে ছড়িয়ে দিলেন তাদেরকে বিতরণ করলেন তাদেরকে বললেন অথবা কোনো আলেম কোন পয়সা কোন আলেম যাই হোক এটা আমাদের দোষ এবং এটা আমাদের দুর্বলতা আল্লাহজন এখান থেকে কোনোদিন উদ্ধার করবে কিনা আমরা জানি না আল্লাহজন উদ্ধার করেন তারপর আমরা দোয়া করব যে কোনো আলেমকে নিয়ে আসতে হলে পয়সা ছাড়া আমরা আসতে না এটা আমাদের খুব খারাপ অভ্যাস আপনি কি করেন কোন আলেমকে আপনি সাথে নেন সাথে নিয়ে ওখানে গিয়ে নামাজ পড়ান নামাজ পড়িয়ে তার পিছনে আপনি কিছু ব্যয় করেন এবং সেখানে কথা বলার সুযোগ তৈরি করে দেন এবং সুযোগ তৈরি করে যখন কথা হবে মনে রাখবেন নাম রসুল সাল আলীগুয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কোন ব্যক্তির দাওয়াতে যদি একজন মানুষও ফিরে আসে তাহলে সেটা যেন নাম এটা যেন লাল উট অপেক্ষা উত্তম হবে ক্রিয়ামতের দিন তাহলে আপনার দ্বারাতে যদি কোনো এলাকা নয় যদি কোনো মানুষও যদি হেদায়ত হয় একজন মানুষ যদি হেদায়ত হয় রজল নোয়াহিদিন রজলী নোয়াহিদিন যদি একজন মানুষও যদি হয় তাহলে এটাই আপনার জন্য ক্রিয়ামতের দিন না কারণ হতে পারে হতে পারে না সুতরাং আপনি এভাবে বলছেন আল্লা মাহুব ওয়াদাসার হুক আপনার কাছে যদি এলেম নাই আপনি শিক্ষা দিতে পারতেছেন না তাহলে দ্বিতীয়টা করুন আপনি সেটাকে ছড়ানোর ব্যবস্থা করুন সেটা মানুষকে শোনানোর ব্যবস্থা করুন এই বইগুলো মানুষের কাছে দেওয়ার ব্যবস্থা করুন এর মাধ্যমেও আপনার এই আমলটা জারি থাকবে অর্থাৎ কবরে গেলেও সেটা জারি থাকবে যেদিন কেয়ামত হবে সেই দিন বন্ধ হয়ে যাবে আপনি মলেও সেটা চলতে থাকবে দুই নাম হচ্ছে ওয়ালাদান সালি হান তারা কাহু যদি কোনো সৎ সন্তান আপনি ছেড়ে যান এবং সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে সেই সন্তান যদি বক্তব্য দেয় এবং হক কথা যদি মানুষের কাছে প্রচার করে সেই সন্তান যদি ভালো কাজে সময় ব্যয় করে সেই সন্তান যদি ভালো কোনো চাকরি করে সেই সন্তান যদি মসজিদের যদি কোনো খাদেম হয়ে থাকে তাহলে সে যতদিন নাকি করতে থাকবে ততদিন পর্যন্ত আপনি অবশ্যই অবশ্যই সে ঠিক সমান সমান নেকি পেতে থাকবেন কোনোটাই কম করা হবে না একদিন দেখবেন যে আপনার সন্তান আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে একদিন হজ করতে চলে গেছে আপনার সন্তান অনেকগুলো নেকি অর্জন করেছে আপনিও কবরে শুয়ে সেই নেকিগুলো পাবেন কোন সন্দেহ নাই ইনশা আল্লাহ আল্লা যদি আপনি কোন কোরআন রেখে যান যদি কোরআনের বাণী রেখে যান যদি কোরআনের তফসির রেখে যান যদি কোরআনের বাংলা অনুবাদ মানুষের জন্য পড়ার জন্য রেখে যান কিনে দেওয়ার ব্যবস্থা করেন ওয়ার্রাসাহু তাহলে এর জন্য আপনি ওয়ারিসের ভাগি হবেন অর্থাৎ আপনি কবরের শেষে এগুলো পেতেই থাকবেন আপনার দেওয়া কোরআন পড়বে আপনার দেওয়া তাপসির পড়বে আপনার দেওয়া কোরআনের অনুবাদ পড়বে এবং এখান থেকে মানুষ হেদায়েত হবে একজন নয় দুইজন নয় ও যদি হেদায়ত হয়ে থাকে তাহলে তার সন্তান হবে ও যদি হেদায়ত হয়ে থাকে তাহলে তার স্ত্রী হবে ও যদি হয়ে থাকে তাহলে তার সন্তান এবং তার সন্তান তার সন্তান এভাবে হতেই থাকবে সিলসিলা অনুযায়ী হতে থাকবে এটাই হচ্ছে হাদিসের মান এবং এটাই হচ্ছে হাদিসের বোধ যে আপনি যে একজনকে বললেন যে বাবা এটা পড়তে হয় না সে যখন গলা থেকে ছেড়ে ফেলবে তাবিজটা তাহলে তার সন্তানকে সে কি পড়াবে তার নাতিকে পরাবে আপনি তাদেরকে মুক্ত করলেন না এটাই হচ্ছে অর্থ এটাই হচ্ছে হাদিসের অর্থ যে একজনের দাঁড়াতে এইভাবে সিলসিলাম একটা গ্রাম হতে পারে আলী একা এসেছিলেন এক আবু বক্কারের মাধ্যমে তার পুরো ফ্যামিলি তার পুরো বংশোধ ইসলাম ধর্মগ্রহণ করেছে একজন আবু বক্কারের মাধ্যমে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এসেছিলেন গিয়ে দেখেন কোনটা কারেন্লাহ আলী আসাল্লাম তাহলে এটা এইভাবে চলতেই থাকবে মনে রাখবেন রাস্তায় যদি কোন সমস্যা হয়ে থাকে মানুষ কোন সময় বাথরুম করে তাই না মানুষ কোনো সময় সেখানে বিশ্রাম নেয় যদি আপনি এটাও বানিয়ে দিয়ে বানিয়ে দিতে পারেন তাহলে সেটাও আপনি তার ভাগিদার হবেন যতদিন পর্যন্ত এটা থাকবে মানুষ বিশ্রাম নেবে সেখানে বসে সুহান আল্লাহ বলবে সেখানে বসে সালাদ আদায় করবে এই নীতিগুলো সে অর্জন করবে আপনিও তার ভাগিদার হবেন আউ বাইতান কি মসজিদান বানা হো যদি মসজিদের বান বানানোর কাজে যদি কোনোভাবে সহযোগিতা করে থাকেন একটা ইট হোক না কেন এক গালি বালি হোক না কেন এক ব্যাগ সিমেন্ট হোক না কেন অথবা কোনো কিছু এক মন রড হোক না কেন যে কোনোভাবে যদি আপনি সহযোগিতা করে আর এই মর্মে অনেক হাদিস হয়ে এসেছে আমি হাদিসের দিকে যাচ্ছি না যদি যে কোনোভাবে যদি মসজিদের নির্মাণের কাজে যদি আপনি সহযোগিতা করে থাকেন অথবা একাই যদি আপনি একটা মসজিদ নির্মাণ করে যান তাহলে যতদিন মানুষ এখানে সালাতাদায়ী করবে এই সালাতের মাধ্যমে সব হবে এবং এই সালাতের মাধ্যমে তারা জানলাতে যাবে এই সালাতের মাধ্যমে তারা मुक्ति पा जाने जीवन बेचे थका अवस्था सुस्थ थोस्थाएं किसु दान यद देवे আপনার হায়াত অবস্থায় মারা গেছে অথবা গর্বর করতেছে যখন মৃত্যু সে যখন আর কথা বলতে পারে না তখন চলে গেছে চাচার কাছে আব্বা তো হচ্ছে জমি জমা ছিল তাই আমি দশ কাটা জমি বাবার নামে দান করতে চাচ্ছি ঠিক আছে দান করে দাও দানটা কে করল আপনার সন্তান এটা ঠিক আছে একসময় আপনি সব পাবেন সন্দেহ নেই কিন্তু আপনি কিন্তু এটা করে যেতে পারেননি মূর্তুর গড় এসে গেছে মুখ বন্ধ হয়ে গেছে আর আপনি কিছু করতে পারছেন না তার আগেই আপনি কিছু করুন যাই হোক আমি পরিত্রা যেটা বলছিলাম পাঁচ নম্বর হচ্ছে যে আপনি আপনার সন্তানকে শিখাবেন যে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হয় এই সুক্রিয়া অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি আপনার সন্তানকে কিছু দিচ্ছেন তখন আপনি তাকে শিখিয়েছেন থ্যাংক ইউ বলতে হয় অথবা আপনাকে আপনার সন্তান যখন দিচ্ছেন দিচ্ছে তখন আপনি তাকে বলছেন থ্যাংক ইউ এটা বলছেন তো থ্যাংক ইউ না বলে বলেন জাজাকাল্লাহরান জাজাকাল্লা বলেন বাংলা বলতে পারবেন না জাজাকাল্লা এতটুকু বলতে পারবেন না এবং এই থ্যাংক ইউ এবং জাজাকাল্লার মধ্যে আকাশ জমিন তফাত এই জাজাকাল্লার মধ্যে অনেক কিছু আছে সুতরাং আজ থেকে অভ্যাস করবেন যদি আপনার সন্তানের সাথে অথবা কোনো ভাইয়ের সাথে মনের সাথে যদি লেনদেন হয় তখন তাকে বলবেন জজাকাল্লাহ হয়তো বা সে বুঝবে না কিন্তু আপনি এই কথাটা বলার দাঁড়াতে তাকে সব অনেক বড় দোয়া করে দিলেন আর তাকে দোয়ার জন্য রাসুল সাল্লু আলিক বলছেন আবুদারদ রাজি আল্লাহ তাল হাদিদ এবং এই হাদিজটা এসেছে সহি মুসলিমের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ওর জন্য যদি তুমি দোয়া করো তাহলে ওই দোয়াটা তোমার জন্য হয়ে যাবে সে দোয়া করুক আর না করুক সে দোয়া করুক আর না করুক আপনি তাকে বলবেন যাকল সন্তানকে শিখাবেন যা কাল্লাহ এভাবেই সেজন্য তারা যেন অভ্যাসে গড়ে উঠতে পারে তাহলে আমি বলছিলাম যে আল্লাহ সম্পর্কে ধারণা এরপরে আল্লাহ শুক্রিয়া আদায় করা এবং ওয়া পিতা মাতা। আপনি তো নিজেই পিতামাতা তাহলে তাদেরকে শিখাবেন কিভাবে আপনি তো নিজেই পিতামাতা তাহলে তাদেরকে শিখাবেন কিভাবে যে আমাদের সুক্রিয়া আদায় করতে হয় বাস আপনি যদি আপনার পিতামাতার জন্য যদি কিছু করেন তাহলে আপনার সন্তান আপনার জন্য করবে পরিষ্কার আপনি তো আপনার বাবার জন্য কিছু করেনি আপনি তো আপনার বাবার জন্য কিছু দান করেননি তাহলে কিভাবে হবে সুতরাং অনেক সময় বাসাতে কোনো কাজকর্ম আছে সেই কাজকর্ম দিও বাপ মায়ের সেবা করাটা আপনি অবশ্য অবশ্যই শিখাবেন এই জিনিসগুলো মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন এবং আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাদেরকে আমার সবচেয়ে বড় একটা পয়েন্ট ছিল আমি আল্লাহ সরি আমি ভুলেই গেছি তার মধ্যে একটি হলো যে তাদেরকে লেখাপড়া করাতে হবে এই লেখাপড়া করা অনেক হাজি এসেছে বলবেন তাদেরকে খেয়াল করে রাখবেন তাদেরকে জন্য পড়াশোনা এবং সেটা জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে দেখবেন আপনি তাদের কাছ থেকে একটা বড় ফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহবুল আলমীন যেন আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে ভালোভাবে গড়ে তোলার জন্য তৌফিক দান করেন আমরা যেন নেক সন্তান আলাদুল সলেহ এবং উত্তম সন্তান সুন্দর সন্তান সুসন্তান আদর্শ এবং সুশিক্ষায় শিক্ষিত সন্তান যেন আমরা সবাই নিজে নিজে পেয়ে যাই হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমি এই মুহূর্তে একটু স্মরণ করছি আমাদের অনেকের পরিচিত বিশেষ করে আমার কাছে অনেক পরিচিত এবং শ্রদ্ধা এবং উদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমাদের সবার পরিচিত ভাই কাজী জাহিদ আলমাদানী হাফিদাহুল্লাহ তালা উনি বেশ অসুস্থ আপনারা তার জন্য তার জন্য এবং তার মাও বেশ অসুস্থ তাদের জন্য আন্তর খোলা তাদের ভাবে একটু দোয়া করবেন আল্লাহুল আলমের জন্য তাদের আশু মুক্তি এবং রোগ মুক্তি আমরা মোহাম্মদ